আবু মালিহ রজিয়াল্লাহ তাল্লান্ন বর্ণিত তিনি বলেন এক যুদ্ধে আমরা বুরাইদা রাজিয়াল্লাহ তালাহ এর সঙ্গে ছিলাম দিনটি ছিল মেঘলা তাই বুরাইদ রাজিয়াল্লাহ তাল্লাহ বলেন শীঘ্র আসরের সালাত আদায় করে নাও কারণ নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়